বাংলা মানবতা সমাধান আসসালামু আম্মা বাদ সুপ্রিয় দর্শক আলোচনা করছিলাম যে ইসলামের মহান বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য যে ইসলাম উত্তম চরিত্র এবং মহান আদর্শ পেশ করার কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে আর যে নবী আমাদেরকে উত্তম চরিত্র পেশ করার কথা বলেছেন সে নবী শুধু আমাদেরকে বলেই যাননি বরং তিনি নিজে মানুষের কাছে উত্তম চরিত্র পেশ করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মা আয়েশা তালা আনহা বিশ্ব মুসলিম জননী সমস্ত মুসলিমদের মাতা আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে তো তিনি বললেন এখন কি মেহনেতে আহলিহি তার চরিত্র হলো এই যে তিনি যখন বাড়িতে থাকেন তখন পরিবারের সাথে সহযোগিতা করেন পরিবারের সাথে কাজ করে দেন তাদের খিদমত করেন তারপরে যখন নামাজের সময় হয়ে যায় তখন তিনি নামাজ পড়তে চলে যান এই ছিল করিম সাল্লাই সাল্লামের চারিত্রিক দিক যে তিনি শুধু মতকে বলে যাননি বরং করে দেখিয়ে গেছেন তাই একজন সাহাবি আবদুল্লাহ বিন হারে তার চরিত্রের কথা বলতে গিয়ে বলছেন মা তো আহ আকসারা তো সাল্লাহ আলি সাল্লাম কোন সময় রাগান নিতে হতেন না অথচ তার ওপরে বিপদ আপদ মুসিবত চতুর দিক থেকে তাকে ঘিরে থাকতো কিন্তু তবুও তিনি সময় মুচকি হাসতেন আর সহাসে মানুষের সাথে সাক্ষাৎ করতেন কারণ এটা ছিল তার উন্নত চরিত্রের একটা দিক যা তিনি জন্য পেশ করে গেছেন শুধু পেশ করে গেছেন আর বলে গেছেন যে তোমরাও উন্নত চরিত্র মানুষের জন্য পেশ করবে তিনি মন্দ চরিত্র নিন্দা করে গেছেন এবং যারা উন্নত চরিত্র পেশ করবে তাদের জন্য জান্নাতের গ্রান্টিও দিয়েছে আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি বাড়ির জামিন হচ্ছি একটি ঘরের জামিন হচ্ছে গ্রান্টি দিচ্ছি যে ব্যক্তি বিবাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যদিও সে সত্য থাকে বিবাদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে যদিও সে সত্য থাকে মানে হচ্ছে একটা মানুষ আমি তার কাছে কিছু পাবো আমি সত্য আছি আমি ইচ্ছা করলে তার সাথে ঝগড়া করতে পারি তার কাছে আমার দাবি আদায় করার জন্য আমি ঝগড়া বাঁচাতে পারি কিন্তু আমি ঝগড়া করতে চাই না যাক ঝগড়া করব না এই মনে করে আমি নিজেকে বাঁচিয়ে নিলাম ঝগড়া করার দরকার নেই বিরত থাকলাম আল্লাহ নবী বলছেন এই মানুষটি সত্যের ওপরে থাকা সত্ত্বেও সে ঝগড়া থেকে নিজেকে বাঁচালো তাই আমি তার জন্য আর সেই মানুষটির জন্য আমি একটা ঘরের জামিন হচ্ছি গ্যারান্টি দিচ্ছি যে মিথ্যা কথা ত্যাগ করে যদিও তা হাসির ছলে হয় ঠাট্টার ছলে হলেও যে মিথ্যা কথা বলে না তার জন্য আমি জান্নাতের উচ্ছ শিখরে একটি ঘরের জামিন হচ্ছি একটি ঘর দেওয়ার জামিন হচ্ছি যার চরিত্রও উত্তম হবে যে তার চরিত্রকে উত্তম করতে পারবে এইভাবে ইসলাম উত্তম চরিত্রের কথা পেশ করে বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছে উত্তম নৈতিকতার এবং চরিত্রবান হওয়ার এটা হচ্ছে ইসলামের এক মহান বৈশিষ্ট্য অনুরূপভাবে। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যে ইসলাম মানুষকে শিক্ষা দিয়েছে যে মানুষ তার জবানের হেফাজত করবে এই জবানের দ্বারাই কোনো মানুষকে কষ্ট দেবে না সে নিজের মানুষ হোক পরের মানুষ হোক দূরের মানুষ হোক কাছের মানুষ হোক নিজের হোক যেই হোক না কেন কোন মানুষকে যেন জবান দ্বারা কষ্ট না দেয় এই শিক্ষা দিয়েছে ইসলাম আল্লাহ রবীন্দ্র আল্লাহ রবুল আলমিন বলছেন যে জিনিসের ব্যাপারে তোমার জানা নেই যে জিনিসের ব্যাপারে তোমার সঠিক ধারণা নেই সে জিনিসের পিছনে পড়ো না কারণ এই তোমার দর্শন শক্তি তোমার শ্রবণ শক্তি এবং কালকে ক্যামাতের মাঠে তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে সেদিন তোমাকে এগুলির জবাব দিতে হবে তাই এগুলি ব্যবহার করো সুন্দর করে যা দেখা যায়স তা দেখবে যা শোনা যায়স তা শুনবে এবং যাব যে ব্যাপারে চিন্তা গবেষণা করলে তোমার লাভ হবে তোমার উপকার হবে সেই ব্যাপারে চিন্তা গবেষণা করবে অনর্থক বাজে জিনিস নিয়ে ভাবা চিন্তা করতে গেলে হবে না বাজে জিনিস শুনতে গেলে হবে না বাজে জিনিস দেখতে গেলে হবে না কারণ এই সব তো জিনিসগুলি আল্লাহর দেওয়ার নিয়ামত এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে এই শিক্ষা দিতে গিয়েছেন এবং ঘোষণা করেছেন যেমন গিবুত করা হারাম বলেছেন চুগলি করা হারাম বলেছেন মিথ্যা বলা হারাম বলেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম গিবুতের কথা হারাম বলতে গিয়ে সাহাবিদেরকে জিজ্ঞাসা করে বলছেন আর্থাৎ রু নামাল গিবা তোমরা কি জানো কাকে বলে একরা গিবত হচ্ছে সেই জিনিসটা যে তুমি তোমার অন্য ভাইয়ের এমন প্রসঙ্গ তুলে ধরবে তুমি তোমার অন্য ভাইয়ের এমন একটা দিক আলোচনা করবে যে প্রসঙ্গটা যে দিকটা আলোচনা করা সে পছন্দ করে না এর নাম হচ্ছে তখন রসুল করিম সাল্লাম বলছেন তুমি যে জিনিসটা বলছো তুমি যে প্রসঙ্গটা তুলে ধরেছ সেই জিনিসটা যদি তার মধ্যে থাকে তবেই তো কিবত হবে তবেই তো কিবোধ আর যদি সেই জিনিসটা তার মধ্যে না থাকে তাও যদি তুমি বলো তাহলে সেটা হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া তুই। জবানের হিফাজতের কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বলছেন ধারণা এবং অন্যান্য ইয়া আই হু কেমন আল্লাহর হেমরা থেকে নিজেকে রাখবে খুব বেশি আমাদের মধ্যে আমি মনে মনে ধারণা করিলি ওরা মনে হয় আমার বিরুদ্ধেই কিছু বলছে ও মনে হয় আমার সম্পর্কেই কিছু বলছে অথচ হয়তো তারা আপনার কথা বলছে না বরং তারা হয়তো পনেরো একটা কোন বিষয় নিয়ে আলোচনা করছে কিন্তু আমরা কি মনে করি ধারণা করে বসে যে হয়তো ওই আমাদের সম্পর্কে কিছু বলছে তাই আল্লাহ বলছেন যে না খুব বেশি ধারণা করবে না গোপনে কথা শুনবে না চুপে চুপে মানুষের দোষ ধরতে গিয়ে দোষ খুঁজতে গিয়ে মানুষ অনেক সময় পেছনে পেছনে লুকিয়ে লুকিয়ে কথা শুনে দোষ খুঁজে বেড়ায় ওলা তাজাস করে দোষ খোঁজাখুঁজি করবে না তা তো অপছন্দ করেছ তোমরা কেউ এটাকে ভালোবাসবে না যে তোমরা তোমাদের কোনো মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করো তোমাদের কোনো মৃত্যু ভাইয়ের গোস্ত খাও তো যেমন মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া তেমনি হচ্ছে কারো কিবত করা এত জঘন্য জিনিস এই জিনিসকে ইসলামে হারাম করা হয়েছে শুধু এই কারণে হেফাজত করতে পারি সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ নবী বলছেন মাইয়াজমান হবে মা বাইনা লেহ তার ওই জিনিসের যে জিনিসটা তার দুই চুয়ালের মধ্যে আছে যদি কেউ জীবের হিফাজতের মধ্যে যে জিনিসটা আছে এই জিনিসের হিফাজতে যদি কেউ গেরান্টি আমাকে দেয় তাহলে আমি তার জন্য জান্নাতের গ্রান্টি দিচ্ছি আর দুই টাঙ্গের মাঝে কি আছে তাও আমরা জানি সেটা হচ্ছে লজ্জাস্থান কেউ যদি লজ্জাস্থানকে হিফাজত করে নেয় নিজের লজ্জাস্তানকে সুরক্ষিত করে নেই আমি নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম তার জন্য জান্নাতের দিচ্ছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ এই কথা বলেছেন খালি এই কারণে যাতে করে আমরা আমাদের জীবের আর আমাদের লজ্জাস্থানের হেফাজত করি এখান থেকেই একটি ছোট্ট বিরতি নিচ্ছি তারপরে আবারও আপনাদের সামনে আসব ভালো থাকুন আসসালাম আলাইকুম পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হলো সালাদ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি খরচ জানার জন্য দেখুন রসুল সাল্লাহু আলাই সালাদ প্রতি সোমবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় Allahumma My name is Farooq Zakani. I am from My name is Rustan Naik. You are the best of people. I worship mankind and I was like forbidding matila and believing in Allah. atina o kharija my priya my sacrifice my life and my death are all for allah sustainer of the world chamotkar <laughs> shishura আসসালামু আলাইকুম আলোচনা চলছিল যে ইসলামের উত্তম এবং সুন্দর একটা দিক হচ্ছে যে ইসলাম মানুষের জীবের হিফাজত করার কথা বা শিক্ষা দিয়েছে এবং এই মর্মে মোহান আল্লাহ রবুল্লা আলমিনের কোরআনের আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করা হয়েছে রাসুল এ করিম সাল আলসালাম জিবের হিফাজত করার ব্যাপারে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন বখারি মুসলিম শরীফের হাদিস রাসুল এ করিম সাল আলি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন আদাব হচ্ছে না যে গোনা থেকে তারা বাঁচতে পারত না বাঁচা খুবই সহজ ছিল ইচ্ছা করলে সেই গোনা থেকে তারা বাঁচতে পারতো কিন্তু তারা বাঁচেনি যার কারণে তাদের কবরে আদাব হচ্ছে আম্মা আহমা তাদের একজনের অভ্যাস ছিল যে আছে যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিশাব করে দিব আর পেশাবের ছিটে আমাদের গায়ে এসে লাগবে আর এই ব্যাপারে আমরা কোন পরোয়া করব না এই ব্যাপারে আমরা কোনো ভ্রুক্ষেপ করবো না এই ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকবে না না আমরা মানুষ আমাদেরকে পিশাব পায়খানার তালিকা শেখানো হয়েছে এদের একজনের অপরাধ কবরে আধাব হওয়ার যে এ পেশাবের ছিটে থেকে বাঁচত না যার কারণে তার কবরের আধাব হচ্ছে ও আমার পাকা এম সিবির নামিমা আর অপরজনার অপরাধ ছিল এই যে সে চুগলি করে এই চুগলি করার কারণে ওই লোকটির কবরে আদাব হচ্ছে তারপরে দিয়ে বললেন যতক্ষণ না এই ডাল দুটি শুকিয়ে গেছে আশা করা যায় মহান আল্লাহ রব তাদের কবরের আদাব কিছুটা হালকা বা কিছুটা লাঘব করবেন তবে এই খেজুরের ডাল গাড়ার মানে এই নয় ওই শূন্যতের ওপরে আমল করতে গিয়ে সব কবরে কি করবে ডাল গাড়তে লাগবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কবরে কেন ডাল গেড়েছিলেন সে কথাটা আগে জানতে হবে প্রথমে বুঝতে হবে যে নবী বুঝতে পারলেন যে তাদের কবরে আদাব হচ্ছে আর এই বুঝাটা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ ওহি আল্লাহর নবীর কাছে আসতো সেই ওহির মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন যে তাদের কবরে আদাব হচ্ছে আমাদের কাছে ওহি আসবে না অত আমরা এই জিনিসটা বুঝতে পারবো না যে কার কবরে আদাব হচ্ছে আর কার কবরে আদাব হচ্ছে না অত সাধারণ ভাবে প্রত্যেক কবরে ডাল গাড়া যাবে না দুই নম্বরে এই কাজটা আল্লাহর নবীর জন্য নির্দিষ্ট ছিল খাস ছিল তার কারণ রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম ওই কাজটি করেছিলেন কিন্তু আরো অনেক হাজার হাজার সাহাবি তার জীবোদ্দাসে মারা গেছেন তিনি কারও কবরে ডাল গাড়েননি তারপরে আল্লাহ নবীর মৃত্যুর পর সাহাবিরা কেউ রসুল কারিম সাল সাল্লামের পরে কারো কবরে কোনদিন ডাল গাড়েনি অতএব এই কথাটাকে এবং এই হাদিসটাকে ভিত্তি বানিয়ে আমরা যে সবারই কবরে ডাল গাড়বো তা কিন্তু আমরা করতে পারিনি কথাটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই জীবের হিফাজত করতে গিয়ে আমাদেরকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কথা শিক্ষা দিলেন বা এই কথা জানিয়ে দিলেন জীবের হিফাজত যদি না করি তাহলে আমাদের কবরে আজাব হতে পারে ভাবে একদিন মা আয়েসা রসুল একটি সবাই জানিমিন যারা ছিলেন কয়েকজন স্ত্রী আল্লাহ রসুলের ছিল আর আমরা এ কথাও সবাই জানি যে সতীন কোনদিন সতীন কে ভালোবাসে না আর এটা হচ্ছে স্বভাবগত জিনিস জন্মগত জিনিস এর জন্য কিন্তু কেউ দায়ী নয় কারণ এটা আল্লাহ তালা প্রত্যেক নারীর মিজাজের সাথে প্রত্যেক নারীর জন্মের সাথে জুড়ে দিয়েছে যে কোনো নারী তার সতীন ভালোবাসতে পারে না তাই মা আয়সা রাজিয়া একদিন সাল্লাহ সাল্লামকে সম্বোধন করে লক্ষ্য করে বলছেন কাদা সাফিয়ার নাটা বা খাটো হওয়া সাফিয়া রাজিয়া তালা আনহা একটু হাইটে খাটো ছিলেন তাই বলছেন যে তার খাটো হওয়া দোষটাই আপনার জন্য এত তিক্তিত কথা যে এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হয় তাহলে সমুদ্রের পানির সমস্ত পানি তিত হয়ে যাবে এটা এমন একটা তিত কথা তুমি বলেছো এই সমস্ত কথাগুলি এই সমস্ত হাদিসগুলি আল্লাহর নবীর যে পেশ করা হচ্ছে সাধারণের কাছে আপনার দর্শকের সামনে শুধু এই কারণেই যে আমাদেরকে জিবেদ হেফাজত করার শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন শিক্ষা দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আর এটা হচ্ছে ইসলামের এক মহান বৈশিষ্ট্য অনুরূপ ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম হারাম করেছে যে মানুষ কাউকে ধোকা দেবে না মানুষ কাউকে প্রতারিত করবে না এটা ইসলামে হারাম তাই রসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়ালাই সামিনা মান না সে আমাদের দলভুক্ত নয় যে অস্ত্র ধারণ করে সে আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই যে অপরকে ধোকা দেয় এটা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের কথা ধোকা দেওয়া আমাদের জন্য হারাম করা হয়েছে এটা ইসলামের এক শিক্ষা এইভাবে আবু হরে রাজিয়া আল্লাহ তালা বলছেন مرة النبي صلى الله عليه وسلم على صبرات التعامن فأدخل يده فيها فنالت أصابعه بلالا فقال يا صاحب الطعام ما هذا؟ قال يا رسول الله أصابته السماء فقال النبي صلى الله عليه وسلم هل جعلته فوق التعام حتى يراها الناس من غش فليس مني مسلم شريف الحديث أبو حرير بلچن رسول الكريم صلى الله عليه وسلم একজন শস্য বিক্রি করতেছিলেন তার মধ্যে আল্লা ঢুকিয়ে দিলেন আঙুল ভিজে মনে হলো তখন আল্লাহ নবী ব্যাপার তলাতে ভিজে রয়েছে কেন ওপরে শুন্য তলাতে ভিজে ব্যাপারটা কি তখন সাহাবির আদি আল্লাহ আনহো সত্য কথাটা বলছেন আসা বাতফু আল্লাহ বৃষ্টির পানিতে ভিজে গেছিল তখন আল্লাহ নবী বলছেন হাল্লা যে আল তাহু যদি ভিজেই গেছিল তাহলে এগুলিকে তুমি দেখেছি এটা তো প্রতারণা হয়ে গেল ওমান গাছা মিনী আর যে প্রতারণা করবে যে ধোকা দিবে তার সাথে আমার কোন সম্পর্ক নাই শরীফের হাদিস বিশ্ব নবী মুদুর রসুল্লাহ সাল্লাহাম এই শিক্ষা দিয়েছে আমাদেরকে আমরা পারি না। ইসলামের মহান শিক্ষা হচ্ছে যে ইসলাম তার মুসলমান ভাইয়ের সাহায্য করবে তার মুসলমান ভাইয়ের দোষকে গোপন করবে তার মুসলমান ভাইয়ের বালা মুসিবতে সাথ দেবে কারো দুঃখ দুর্দশায় কেউ পতিত হলে তার দুঃখ দুর্দশাকে দূরীভূত করার আল্লা নবী বলছেন যে মুসলমান মুসলমানের ভাই সে তার প্রতি জুলুম করবে না এবং তাকে তার উপরে জুলুম করতেও কাউকে ছেড়ে দিবে না আপনি নিজে জুলুম করবেন না কেউ যদি জুলুম করে তাকেও আপনি জুলুম করতে দেবেন না বরং তাকে এবং আল্লাহ হাতে আল্লাহ রব আলিন তার প্রয়োজন পূরণ করবে অমান ফর্রাজা মুসলিম কুরবা আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন কষ্টকে দূর করে দেবে ফর্রাজা আনহো كرب من كرب يوم القيامة আল্লাহ তালা তার থেকে ক্যামতের কষ্টকে কেমতের আপনার বৈশিষ্ট্য যে সহযোগিতা করবে তার অপর ভাইয়ের দুঃখের সময় সাথ দেবে তার অপর ভাইয়ের কষ্টকে দুর্বূত করবে যখন তার সাহায্যের দরকার হবে তখন তাকে সাহায্য করে তাকে সহযোগিতা করবে এবং সে কোনো বিপদে পড়লে তার বিপদ দূর করে কেমতে দেরে তার সমস্ত দোষ কে ঢেকে রাখবেন আমি আপনি কত দোষ করি দিনে রাতে সব সময় কত দোষ গোপনে করতে আছি কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন আমি কি করতে আছি কেউ বুঝেন না কিন্তু আল্লাহ বুঝেন আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না মহান আল্লাহ রবুল আলমিন আমাদের দোষগুলিকে গোপন করে রাখছেন দুনিয়াতেও গোপন করছেন কে আমাদের দিনেও গোপন করবেন যদি আমি আর আপনি আমার অপর ভাইয়ের দোষকে গোপন করি এই শিক্ষা ইসলামের শিক্ষা মহান শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে যে আমরা অপর ভাইয়ের দোষকে গোপন করবো এইভাবে এবং ইসলামের একটা সুন্দর দিক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন হাকুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন প্রত্যেক মুসলমানের আর মুসলমানের উপরে রয়েছে পাঁচটি অধিকার পাঁচটি অধিকার রয়েছে এক নম্বরের অধিকার হচ্ছে যে যখন সালাম করবে তখন সালামের জবাব দেবে যখন দাওত করবে তখন দাওত কবুল করবে যখন সে মারা যাবে তখন তার জানা যায় হবে। যদি সে অসুস্থ হয় তাহলে তার অসুস্থর সময় তাকে দেখতে যাবে এবং তাকে সান্ত্বনা দেবে এটা হচ্ছে ইসলামের শিক্ষা কিন্তু আমাদের মাঝে আজকে হয়তো এই শিক্ষার প্রয়োগ নেই এই শিক্ষাকে আমরা তুচ্ছ মনে করি এরকম শিক্ষা আমরা আমল করি না আজকে আমার পাশের একটা মানুষ কয়েক দিন থেকে অসুস্থ অবস্থায় পরে আছে আমরা কেউ জানি না যে তার কি অবস্থা কত দিন ধরে সেই না কারণ এটার আমরা কোনো গুরুত্ব দিই না হাদিসের কুস্সির মধ্যে আসছে আল্লাহ তালা কে আমাদের মাঠে বান্দাকে জিজ্ঞাসা করে বলবে হে বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি তখন বান্দা বলবে আল্লাহ তুমি তো আল্লাহ তোমাকে আমি কেমন করে দেখতে যাব আর তুমি বা কখন অসুস্থ হলে তখন আল্লাহ রাবুলা আলমিন বলবেন হে আমার বান্দা আমার ওই বান্দা অসুস্থ ছিল তোমার পাশের বাড়ির লোকটা অসুস্থ ছিল কিন্তু তুমি তাকে দেখতে যাওনি যদি তুমি তাকে দেখতে যেতে তাহলে সেখানে তুমি আমাকে পেতে তাকে দেখতে গেলে তুমি সেখানে আমাকে জানতে পারতে কিন্তু তুমি সে কাজটা করনি ইসলামের শিক্ষা হচ্ছে আমার মুসলমান ভাই যদি কোনো অসুস্থ অবস্থায় তার জানা যায় শরীক্ষন তাকে কবরস্থ করার কাজে আপনি শরীক্ষণ এবং তার অন্যান্য আরো বিপদ আপদে আপনি তার শরীক্ষন সে যদি আপনাকে দাওত করে তার দাওত আপনি গ্রহণ করেন এবং তার দাওতে আপনি যান এসব হচ্ছে মুসলমানদের অধিকারের কথা যা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে যে অসুস্থ মানুষকে দেখতে যেতে হয় কিন্তু আমরা তা করি না এগুলি বড় স্বভাবের কাজ যারা যারা মধ্যে গেলে সব পাওয়া যায় একজন মুসলমান ভাইকে দেখতে গেলে সব পাওয়া যায় হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষ তার মুসলমান ভাইকে দেখা করতে যায় তাহলে সে যতক্ষণ সেখানে দেখা করতে যায় সে জান্নাতের ফল বাগানের ফল মূল যেন সঞ্চয় করে ফল মূল যেন তুলে বা উঠায় এত বড় ফজিলতের কাজ এত বড় বৈশিষ্ট্যপূর্ণ কাজ কিন্তু এই কাজ আমরা কেউ করি না আর এগুলার কোনো গুরুত্ব আমরা দিই না এ শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম কারণ ইসলামের এগুলো একটা বৈশিষ্ট্য যে ইসলাম প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছে যে তার জীবন কিভাবে প্রচালিত হবে প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছে যে মানুষ হিসাবে আমাদেরকে কিভাবে চলাফেরা করতে হবে আল্লাহ তালা তো আমাদেরকে মানুষ বানিয়েছেন আল্লাহ তালা তো আমাদেরকে কোনো পশু বানাননি আল্লাহ তালা আমাদেরকে তো কোনো জানোয়ার বানাননি আমরা মানুষ হিসাবে আমাদের শিক্ষা আছে আমাদেরকে ইসলাম মহান শিক্ষা দিয়েছে সেই শিক্ষার উপরে আমাদেরকে চলতে হবে এখান থেকেই শেষ করছি যে যেখানেই আছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত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 उ रोड बोस्ट विच नंबर शून्य